আপনি বলে দেন যে আসল তো দেবেন আল্লাহ তালা তিনি মমেনদেরকে হেদায়ত দিয়েছেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা এই ইমান ঢেলে দিয়েছেন তারা নবী করিম সাল্লিশ কথা শুনে বিভিন্ন রকমের আলামত দেখে তারা দেখতে পেল যে তিনি আসল দিনের উপরে আছেন তারা ইমান এনে ফেললো। আজকে বাইশ বছরের একজন স্লোভাক সিস্টার ইউনিভার্সিটি পড়েন তিনি শাহাদা কবুল করলেন তো মুসলমানদেরকে তিনি আমি যে কেন ইসলামের দিকে ঝুঁকলেন তিনি বললেন যে আমি যখন আমার দেশে লেখাপড়া করেছি স্কুলে আমাদের ধর্ম সম্পর্কে কিছু পড়ানো হয়েছে সেখানে গড সম্পর্কে মাবুদ সম্পর্কে আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হলো প্রথমে বুঝলাম আল্লাহ তো গড তো গডই পরে দেখি যে আবার গডের আবার আরেক পার্টনার আছে মানে তার সন্তান আছে আবার তিন নম্বর আরেকজন আসে তিনজনে মিলে কেমনে কেমনে হয় এইটার পেস তো আমি আর বুঝলাম না আমার কাছে কনফিউশন সৃষ্টি হয়ে গেল আমার মনে কিছু কিছু আসলো যে গড তো থাকার কথা এবং আমি হারিয়ে ফেললাম একটা প্রশ্ন ছিল যে গড এরকম তিনজনের মধ্যে কেন গোলমাল লেগে যায় এটার জবাব কি আমি খুঁজে পাচ্ছিলাম না এরপরে ইউনিভার্সিটি আসার কারণে মুসলমান ছেলে মেয়েদের সঙ্গে যখন ছাত্রদের সঙ্গে উঠা বসা হলো কথাবার্তা হলো আমি তাদের সঙ্গে আলোচনা করলাম তারা আমাকে গড এর পরিচয় ভালো করে তুলে ধরলেন আস্তে আস্তে একটু লেখা করতে দিলেন পরে পড়ে আমি তো দেখলাম যে না আমার মনে যে একটু ধাক্কা লেগেছিল যে গড এরকম হতে পারে না তিনি তো একটা আলাদা অস্তিত্ব হওয়ার কথা তো সেটা আমার কাছে একদম ক্লিয়ার পরিষ্কার হয়ে গেল তারপর আমি দেখলাম আমি তো সন্ধান পেয়ে গেছি যেটা আসল আল্লাহ যে অস্তিত্ব থাকার কথা তার যে পরিচয় হওয়ার কথা সেটা আমি পেয়ে গেছি ইসলামের মাধ্যমে আমার আসন্দে থাকলো না তিনি ইসলাম করে ফেললেন তোমার বললাম কত ভালো আল্লাহ তালা তোমাকে নিয়ে আসলেন তোমার তোমার ভাই বোন তোমার চাচা খালু ফুফি মামি সবাই মিস করলো আর তোমাকে আল্লাহ এই বয়সে নিয়ে এসেছেন তুমি কালিমা যখন পড়বে আল্লাহ তালার প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করে কালিমাটা পড়ব সব হান আল্লাহ আল্লাহ তাল্লাহ এ দান করেন এইভাবে আর তারা আর কি বলতো কুম্ল ইমানি বিহিউ হাজু কুমি কুম তারা এটাও বলত যে দেখো তোমাদের কাছে যে আছে কখনো এগুলো মুসলমানদের কাছে প্রকাশ করো না যে আখিরি নবীর এই সমস্ত বিস্তারিত বর্ণনাগুলো আমাদের কিতাবের দেওয়া আছে এগুলো বলো না তাহলে তারা এগুলো শিখে তারা আরো কনফিডেন্সের সাথে লোকদেরকে বলবে যে তোমাদের কিতাবীতে এই নবীর কথা সব বলা আছে আমাদেরকে তারা ধরে ফেলবে তাহলে আমরা ধরা পড়ে যাবো এগুলো বলো না তাদের কাছে খুব গোপন রাখার জন্য অনেক চেষ্টা করতো তারা নিজরা নিজেরা আলোচনা করতে বলতে খবরদার মুসলমানরা যেন এগুলো না শুনে না জানে অথবা ইউ হাজ ইউকুম বিহাইন্ড যে তখন কেমন যখন আল্লাহ দাঁড়াবো তখন আল্লাহ তালা মুসলমানদেরকে সাক্ষী হিসাবে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে ফেলতে পারেন কাজেই ওদের সঙ্গে আলোচনা করে ওদেরকে সাক্ষী বানিও না এভাবে থাকুক আমরা এটা তাদের সঙ্গে আলোচনা করি না এভাবে করে তারা হককে নিজেরা মিস করলো এবং অন্যদেরকে কনফিউজ করার জন্য চেষ্টা করলো কিন্তু তারা কি পেরেছে যাদের দিলে আল্লাহ তালা দিন ইসলামের এই নূর দিয়েছেন তাদেরকে আটকাতে জনীন ভাবে ইসলাম কবুল করায় একজন কি মোরতাদ হয়ে গিয়েছিল না আল্লাহ তখন বলছেন আপনি বলে দেন ফদল আল্লাহর দান আল্লাহ তালার অবদান আল্লাহ তালার তৌফিক আল্লাহ তালার পক্ষ থেকে স্যাংশন তো এটা আল্লাহর হাতে এটা আল্লাহ যাকে চান দিয়ে দেন এই বাইশ বছরের মেয়েটাকে দিয়ে দিলেন তার পিতা মাতাকে মিস করাইয়ে দিলেন ঠিক না। তো এইভাবে আল্লাহতালা যাদেরকে এই দিন ইসলামের তৌফিক দিয়েছেন তারা কত সৌভাগ্যের অধিকারী আমি বললাম যে তুমি এই কালেমা পড়ে আল্লাহতালা তোমার জন্য জান্নাত যাওয়ার দরজা খুলে দিচ্ছেন এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় তোমার জন্য আল্লাহতালা বের করে দিলেন তা না হলে এই কালেমা না পড়লে তুমি কিন্তু নিশ্চিত মৃত্যুর পরে জাহান্নামই যেতে হতো খালেদিন আহা এটা তাদের জন্য আমাদের জন্য কি আমাদের কি দিন গ্রহণ করার জন্য এটা কি আল্লাহর পক্ষ থেকে স্যাংশনের দরকার ছিল না নাই ছিল আছে আমাদেরকে আল্লাহ চুজ করলেন কোন জায়গায় জন্ম দিতে কোন পরিবারে মুসলিম পরিবারে মুসলিম পরিবারে জন্ম না হলে কয়জন খুঁজে খুঁজে এরকম নিউ মুসলিম হতাম বলেন দেখি কি গ্যারান্টি ছিল কত বড় এহসান আল্লাহ তালা আমাদের প্রতি করেছেন কতবার চিন্তা করেছি এই বিষয়টা এই বিষয়টাই যথেষ্ট আল্লাহ তালা কাছে পড়ে থাকার জন্য যে আল্লাহ তালাকে বা দিয়ে অন্য কিছুর এবাদতের জন্য মাহবুদ বানানোর জন্য এমন গুমরাহ আল্লাহ তালাকে না করে এমন পরিবারে জন্ম না দিয়ে এমন ধর্মের ঢুকিয়ে না দিয়ে মুসলিম পরিবারে বাই নেচার বাই বার্থ আস্তে আস্তে আল্লাহ তালা আমাদেরকে অটোমেটিক্যালি ইসলাম দিয়ে দিলেন এটা কি আল্লাহর ফদল ছাড়া সম্ভব হতো আল্লাহর নিয়ামত এসা সম্ভব হতো না এটা একটা নম্বর হচ্ছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেই কি সবাই ইসলামের মোহাম্মতির মধ্যে থাকে নাকি এমন বহুত মুসলিম আছে আমাদের দেশে গেল ইসলাম ধর্মের বিরুদ্ধে তার যত দুশ্মণি আসে অমুসলিমেরও এত দুশনী নাই জন্ম হয়েছে কোথায় মুসলিম পরিবারে তো তাকে আল্লাহ তালা এত বড় দয়া করলেন আর সে আল্লাহর প্রতি করল রকম লোকগুলো কত দুর্ভাগ্যের অধিকারী আল্লাহ তালা চাইলে আপনাকে আমাকে এই দিনের দুঃশনের কাতারে ঢুকাইতে পারতেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আপনাকে আমাকে দিনের মহাব্বত দিলের মধ্যে ঢুকে দিয়েছেন নাহলে ওই দুশ্মনের কাতারে আমাকে নিতে পারতেন মুসলমান হয়ে দিনের দুশ্মনই করে দিন রাত সারা দিনটা মুসলমান মিডিয়াগুলো অমুসলিম মিডিয়া গুলোর কথা কি বলবো মুসলমান পত্রিকা মুসলমান টিভি শুধু দিনের বিরুদ্ধে সারা তো কাজেই যাদেরকে আল্লাহ দান করেন তারা আল্লাহ তালার পক্ষ থেকে খাস একটি নিয়ামত পেয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আপনার দিলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আসুন এই নিয়ামতটাকে আমরা ধারণ করি বরণ করি এবং এটাকে আমরা লালন পালন করে আরো ফুল ফলে সুশোভিত করি এই জন্য আল্লাহ শুক্র আদায় করার জন্য যেটা করতে হবে দিনের প্রতি মহাব্বত আরো বাড়িয়ে দিতে হবে দিনের জ্ঞান অর্জনের জন্য আরো পরেশান হওয়া লাগবে আমল উন্নতি করার জন্য আল্লাহ কাছে আরো তৌফিক চাওয়া লাগবে আলীম আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা অনেক বেশি জানেন অনেক ব্যাপ্তি তার জ্ঞানের কাকে আল্লাহ তালাই ঢেলে দিবেন আমাকে আল্লাহ তালা কবুল করলেন আপনাকে কবুল করলেন অমুককে করলেন না কেন আল্লাহ তালা ভালো করে জানেন যে কে এইটা পাওয়ার উপযুক্ত তাকেই আল্লাহ দিয়েছে তিনি জানেন কে এইটা পাওয়ার উপযুক্ত না তাকে না দিয়ে আল্লাহ তালা তাকে জুলুম করেনি সেইটা পাওয়ার উপযুক্ত নয় এটা আল্লাহ ভালো করে জানেন কে পাওয়ার উপযুক্ত সেটাও আল্লাহ তালা জানেন তো আল্লাহ তালা জানেন এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আল্লাহ তালা আমাকে আপনি আরো উপযুক্ত করেন আমাকে আরো একটু বেশি করে দান করেন এই জন্য সবসময় বিভিন্ন যতটুকু আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ আমাকে মাহরুম করেননি কিন্তু আমি আর একটু বেশি না পেলে তো আমার কামিয়াবি নিশ্চিত হচ্ছে না এই জন্য এলেমের ক্ষেত্রে বলা হচ্ছে অকর রব বিজেদনি আমার কাছে চাও বলো যে আল্লাহ আমার এলেম বাড়িয়ে দিন আরো দোয়া শিখিয়ে দিয়েছেন রসুল্লাহ তুমি নামাজ আদায় করে এই দোয়াটা পড়তে ভুলো না কোনো সময় আল্লাহ আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনাকে যেন সুন্দর করে ডাকতে পারি আপনার শক্র জন্য বেশি করে করতে পারি আর আপনাকে সুন্দর করে ইবাদত করতে পারি আমাকে সাহায্য করেন আরো বেশি করা দরকার এরকম অনেক দোয়া আছে হাজি আল্লাহ যে আল্লাহ আমাকে অনেক উন্নতি দেবে আমাকে পবিত্র রিজিক আপনার কাছে চাই আর এমন আমলের তৌফিক দেন যে আমলকে আপনি কাবুল করেন তো কাজেই আল্লাহ যে ফদল দিয়েছেন এটাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি আমরা এটাকে খুব অন্তর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আর আল্লাহর কাছে আরো বাড়িয়ে দেওয়ার জন্য চাইতে থাকি আল্লাহর রহমত তিনি খাস করে দেন যাকে চান আপনাকে আল্লাহ খাস করে এই ইসলামের রহমতটা দিয়েছেন ইসলামের এই নিয়ামতটা দিয়ে রহমত দিয়ে ধন্য করেছেন যাকে চান তিনি দেন তার এই ইখতিয়ার আছে আর তিনি অনেক বেশি দিতে পারেন তার দেওয়া তার কাছে নিয়ামত হিউজ পরিমাণ আছে এই আল্লাহ তালা আমাদেরকে চাওয়ার ক্ষেত্রে অল্প করে চাইতে বলেন নাই বেশি করে চাইতে বলেছেন তার প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লা বললেন যে আল্লাহর কাছে যখন জান্নার চাও লোয়েস্ট ওয়ান দিলেও চলবে আল্লাহ এরকম করো না একদম বড়টা চেয়ে বস কারণ আল্লাহ হুজুল ফাজ আজিম আল্লাহর দেওয়ার এত বেশি আছে আল্লাহ একবার এরপরে আল্লাহ আলম বলছেন কথা আমাদেরকে সতর্ক করার জন্য কিতাবের কিছু লোক আছে তাদের মধ্যে তারা আমানদার আপনি তাদের কাছে যদি তুমি যদি তাদের কাছে একটি চিন্তার পরিমাণ রাখো আমানত বা লেনদেনের ক্ষেত্রে তাহলে সে তোমাকে পাই পাই হিসাব করে দিয়ে দেবে আবার তাদের মধ্যে এমন কিছু আছে যে যাদের কাছে তুমি যদি একদিন আরও রাখো বড় অ্যামাউন্টও দু রক্ষো তা ছোট অ্যামাউন্ট রাখলেও এটাও সে তোমার সঙ্গে আমানতদারের সাথে ফেরত দেবে না কাদের সাবধান লেনদেন করতে ইা দু আলাইহি ক ওই একদিন আরো দেবে না সহজে যতক্ষণ তুমি ঘুরে ঘুরে তার পিছনে দাঁড়িয়ে না থাকো সে পাললেই ফাঁকে দেবে তোমাকে দেবে না তো যারা দেবে তাদের তো ভালো গুণ দেবে না যারা তাদের কথাই মেইনলি এখানে আল্লাহ তালা আলোচনা করতে চান যে তারা দেয় না কেন এ না তাদের ক্ষতি হবে না তারা তো আহলে কিতাব কিছু তো আখেরাতে বিশ্বাস করে আল্লাহ আছে বলে বিশেষ করে ইহোদিরা ক্ষেত্রে চলে আসছে টাকা পয়সা ব্যাংক বিমা এগুলোর তারা পরিচালনা করে তো আল্লাহ বলছেন তারা এটা পালে দেবে না কারণ হচ্ছে ويقولون على الله الكذب وهم يعلمون اذا দাইনা তারা একদিনার পাליו আত্মসাৎ করে ফেলে এটা এই কারণে তারা বলে যে উম্মিদের ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নেই উম্মি লোকজনকে এরকম ঠকালে কোনো অসুবিধা নেই তার কারণ হচ্ছে তারা বলছে ইমাম ইবনে কেসির আহমদ তা আলাই বলেন লাইসা في ديننا حرج في اكل اموال الاميين وهم العرب তারা বলে যে আরবদেরকে আহলে আরবদের পড়া এগুলো শিখেছিল আরবের লোকদের মধ্যে লেখাপড়া কিন্তু তেমন ছিল না আইয়াহাতে ঠিক কিনা আরবদের মধ্যে লেখাপড়া তেমন ছিল না তারা শুধু মুখস্থ করত কবিতা মুখস্থ বলতো আর মুখস্থ লিখতো কিন্তু মুখস্থ করে রাখতো আর পড়তো লেখালেখি খুব কম হতো তাদের এই জন্য আরবদের পরিচয় ছিল কি তখন তো তারা বলতে আরবদেরকে ইঙ্গিত করে যে উম যা ঠকাইতে পারো এই ব্যাপারে আল্লাহ দায়ী করবেন না মানে তাদের ধর্মের লোক না হলে অন্য ধর্মের লোককে যা পারো ঠকাও মুসলমানদেরকে আল্লাহ তালা এরকম লাইসেন্স দিয়েছেন কিনা যে তুমি অমুসলিমদেরকে যা পারবা ঠকাবা এক গনিমতের মাল হয়ে যাবে এরকম কোন ফর্মুলা আছে গনিমতের মাল হালাল আছে সেটা কোন সময় যুদ্ধের ময়দানে সেটা আলাদা জিনিস পরে। কিন্তু বাকি যারা এরকম সাধারণ অমুসলিম আছে আমরা মুসলমানদের ঠকালে যেরকম কাছে গুণা হবে অমুসলিমকে ঠকালেও গোনা হয়ে যাবে কোনো প্রতারণা অসততা কারো টাকা আত্মসাত করা এগুলো অনেক বড় এগুলো আগুন আগুনের কথা আসছে একটু পরে আসবে যারা এরকম করে ইয়া কুলুন বুতুনহীন না র তারা নিজেদের পেটের ভিতরে আগুন ঢুকায় আগুন কলাধুকরণ করে আগুন খায় তারা যারা এরকম টাকা পয়সা আত্মসাত করে আর এগুলো আত্মসাত করে করে আবার দলিল দেয় দেয়া কুলুন আল্লাহল কে দিবহিয়া আলাম বলে যে আহানা আল্লাহ তালা আমাদেরকে হালাল করে দিয়েছেন আল্লাহ তালার রেফারেন্স দেয় এটা বড় সীমালঙ্ঘন একটা তো হলো প্রতারণা করে অসাধুতার আশ্রয় নেয় দ্বিতীয়ত আল্লাহ তালার দিকে নিষ্পত করে তারা দলিল আল্লাহাম এরা ভালো করে জানে কথাটা মিথ্যা অথচ এটা বলে বেড়ায় জাস্টিফাই করে বরঞ্চ আল্লাহ তালা বলছেন বেলায় নয় বরঞ্চ যে ব্যক্তি তার চুক্তিগুলা লেনদেন কন্ট্রাক্টন এইগুলার ব্যাপারে আউফা ঠিক ঠিক মতো পালন করে ঠিক মতো আদায় করে অত্যাকার আল্লাহকে ভয় করে তাহলে এই লোকগুলাই হচ্ছে মোত্তাকি এদেরকেই আল্লাহ তালা মহব্বত করেন পছন্দ করেন লেনদেনের ক্ষেত্রে যারা আল্লাহকে ভয় করে এবং মানুষকে ঠকায় না এই লোকগুলো মোত্তাকি আল্লাহকে ভয় করা আর মানুষকে লেনদেনে না ঠকানো প্রতারণা না করা এটা হচ্ছে মোত্তাকি হওয়ার লক্ষ্য আমাদের সমাজে মুসলমানদের কি অবস্থা লেনদেনের ক্ষেত্রে মাসা আল্লাহ ভরাডুবি চান্স পাইলে হলো খালি কিভাবে আরেকজনের বিজনেস পার্টনারটা নিজের পকেটে ঢুকানো যায় তাকে আউট করা যায় কে কার জমি দখল করবে কে কার বাড়ি দখল করবে কে কার ভিটা দখল করবে কে একটু ঠেলে নিয়ে নিজের জমি বাড়িয়ে নেবে তো প্রতিযোগিতা চলছে দিন এবং রাত এই পেরেশানি মাথার মধ্যে ঢুকানো হয়েছে মুসলমানদের মুসলমানদেরকে ঠকানো এমনকি অমুসলমানকে ঠকানো কোন অবস্থাতেই জায়জ নাই একটি রেওয়ায়ত এসেছে যারা আমাদের সঙ্গে মুসলিম এলাকায় যারা অমুসলিম আছে তাদের সঙ্গে তো একটা কন্ট্রাক্ট থাকে তারা জিম্মি হয়ে যায় মুসলমান দেশের মধ্যে অমুসলিম থাকলে তার একটা কন্ট্রাক্ট করে মুসলমানরা তাদের যান মাল এগুলো সব গ্যারান্টি দেয় কোনো কোনো সময় আমাদের কিছু লোক যুদ্ধের ময়দানে চলে গিয়ে কোন কোন সময় যদি অমুসলিমদের মুরগি ছাগল এগুলো পেয়ে গেলে এগুলা জবাই করে খেয়ে নেয় কিছু কিছু ঘটনা পাওয়া গেল মনে করে এটা হালাল কাল ইমা আব্বাস ফা কুলু না তো তোমাদের ধারণা কি এগুলো যে খাও তোমরা ভাবে। কলা নাকুল লাইসা আলাই নাবি বাস আমরা মনে করছি অসুবিধা নেই ঠিক আছে মনে হয় এরকম একটা ফিলিং নিয়ে আমাদের লোকেরা অনেকেই এগুলা নিয়ে নেয় খাওয়া দাওয়া করে দবাই করে খেয়ে নেয় কলে হ্যা মা কল আলুর কিতাব তোমরা তো আহলু কিতাবের মতোই বলে ফেললা তারা বলেছিল ছিল লাইসা আলাই না ফেল উম্মি না সাবিল যে উম্মি লোকদেরকে আর এগুলো খেয়ে ফেললে কোনো অসুবিধা নাই। তোমরা তো ওদের মতেই হয়ে গেলা অমুসলিম হয়ে গেলে তাদের মাল খাওয়া যাবে এভাবে মহা অন্যায় কথা ইন নাহম তারপরে তিনি নিষিদ্ধ করে দিলেন এরপরে নবী করিম সাল্লাম এ আয়াত যখন নাজিল হল যে লাইসা আলাইফিল উম সাবির তারা আহলে কিতাবদের কথা আরবদের ধন সম্পদ এরকম আত্মসাত করলে সুযোগ পেলে আত্মসাত করে দাও তিনি বলেন কেদাবা আদা উল্লাহ আল্লাহর দুঃমন মিথ্যা কথা বলল আরেক কবিলার মাল হালাল মনে করত এক ধর্মের লোক আরেক ধর্মের মালকে হালাল মনে করে ফেলত এগুলো সব এখন মাটির নিচে চলে ঢুকিয়ে দেওয়া হয়ে জমানার এই সমস্ত লেনদেন আর চলবে না তবে খবরদার মনে রেখো আমানত দাঁড়ি কেউ যদি তোমার কাছে আমানত রাখে তাহলে তার আমানতকে তুমি অবশ্যই ফেরত দিতে হবে সেই লোকটার লোকটা নেই লোকটা গুণাগার হোক কোনো লোক যদি দুষ্কৃতিকারী হয় কোন লোক যদি সরাব খায় কোনো লোক যদি চুরি করে তার কিছু মাল আপনার কাছে আমানত রেখেছে তাহলে আপনি তার এই মালকে এখন অন্যকে দিয়ে দিবেন নিজে খরচ করবেন যে বেটা তো চুরি করে তার মালের আবার কতজন মাল শেখা এ তার মাল রাখছে এটা দে আত্মসাত করে অথবা কাউকে দিয়ে দিলাম এটা করা ঠিক হবে না আমি এরপর আল্লাহ তালা বলছেন আহলে কিতাব লক্ষ্য করে ولا يكلمهم الله ولا ينظر اليهم يوم القيامه ولا يزكيهم ولا لهم عذاب اليم নিশ্চয় যারা আল্লাহ তাআলার সঙ্গে কৃত ওয়াদাগুলোকে কেনা বেচা করে এবং তাদের শপথগুলোকে কেনা বেচা করে অল্প মূল্যে এদের আখিরাতে কোনো نصیব নেই কোনো অংশ নেই তাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না তাদের দিকে আল্লাহ তালা তাকাবেনও না কে আমতের দিন তাদেরকে আল্লাহ তালা পবিত্রতা দান করবেন না তাদের জন্য রয়েছে কঠিন আদাব আল্লাহ তালার এই যে সঙ্গে চুক্তি চুক্তিটা কি আহলে কিতাবের সঙ্গে আল্লাহ তালা চুক্তি ছিল যখন এই আখেরিনবি আসবে এই লক্ষণগুলো গুলো ফুটে উঠবে তোমরা তখন তাঁর নভুগতকে কবুল করে ফেলবে তার প্রতি ইমান আনবে তাকে সাহায্য করবে এই চুক্তি ছিল আল্লাহ তালা সমস্ত নবীরা বলে গেছেন পরে কিন্তু সেই চুক্তিকে তারা শরিয়ে কেন অল্প কিছু ইন্টারেস্ট এই নবীর প্রতি ইমান আনলে তাহলে এই নবীর এত করতে হবে নিজেদের যে প্রভুত্ব আছে নিজেদের যে সুযোগ সুবিধা আছে টু পাইস ইনকামের ব্যবস্থা আছে এগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে আহলে কিতাবের আমাদের কাছে লোকেরা মাঝে মধ্যে আসে ইমাম সাহেব আমি একটু ইস্তেখারা করাতাম আপনাকে দিয়ে আমি বললাম যে হাজির শরীফটা আমি পেয়েছি যে নিজের ইস্তেখারা নিজে করা লাগে ইমাম সাহেব লাগে কোথায় পেলেন এটা না হয়ে আসছে আমাদের সমাজের কিছু লোক এরকম লোকদেরকে নিজেরা এজেন্সি নিয়েছে যে আল্লাহর পক্ষ থেকে তার পক্ষ থেকে আল্লাহর কাছে এস্তেখারা করবে। আরে তার এস্তেকার তাকে করতে দাও তুমি করো কেন কোথায় পেলা এটা কোন হাদিসে বলেছে। এটা একটা এক্সাম্পল এইরকম ভাবে ব্রাহ্মণদের মধ্যে ঠাকুরদের মধ্যে তারপরে আহলে কিতাবের তাদের ওলামাদের মধ্যে মানুষের মধ্যে তারা ছিল আল্লাহ এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী ওদেরকে ডে কেউ আল্লাহর কাছে সরাসরি যেতে পারবে না সে রাস্তা বন্ধ কাউকে ধরে তারপরে কাছে যেতে হবে এই কথা মুসলমানদের মধ্যে প্রচলন আছে কিনা কোন জায়গায় আল্লাহ আপনাকে সহজ সরাসরি আল্লাহর কাছে যাইতে এজেন্সি শিখিয়েছে এই এজেন্সি কোথায় পাওয়া যায় আলিমার কাজ হচ্ছে মানুষকে দিনের কথা বয়ান করে দেওয়া ব্যাখ্যা করে দেওয়া তালিম দেওয়া তারা কোন মধ্যস্থারি নেবে না কে মুক্তি পাবে কে আল্লা পাবে না এইটার কোন তারা এরকম এজেন্ট নিয়েছিল কেউ সরাসরি আল্লাহ সঙ্গে দরখাস্ত দেবে নাই তাদের মাধ্যমে যেতে হবে এইভাবে করে তারা যে সুযোগ সুবিধা পেত অনেক সুযোগ সুবিধা এ দেশের বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানগুলো বিরাট হয়ে আছে কত পয়সা জানেন সম্পত্তি আছে এগুলো থাকবে আর না এই সুযোগ সুবিধা গত সপ্তাহে না তার আগের সপ্তাহে তার শুনেছিলাম বাদশাহিয়াস তার বাদশাহী হারাবে এই ভয়ে দিনকে চীনে জেনে তারপরে প্রাখ্যান করল সামানান কালিলা সে যে এত বড় সম্পত্তি এত বড় সাম্রাজ্যের বাদশাহ থেকে গেল তাদের কাছে সে তো মনে করলো যে বিরাট সাম্রাজ্য হারাতাম না হলে এই সাম্রাজ্য সে পেল হারালো না কিন্তু হারালো কোনটা আল্লাহ আখরাত হারিয়ে ফেললো সামানান কালিলা দুনিয়ার অল্প পাওনার জন্যে আখরাতকে বিক্রি করে দিল এরকম জেনারেশনে যারা হক বর্জন করে উল্ ফিল আখরা আখরাতে তাদের কোনো নসিব নেই কোনো অংশ নেই না আমাদের কোনো অংশ নেই শুধু আদাবের অংশ আছে ওলা ইকল্লি আল্লাহ তালা তাদের সঙ্গে কথাই বলবেন না কেমতের দিন ওলাহিম তাদের দিকে একটুও তাকাবেন না ওলা ইজাকিহিম তাদেরকে মোটেও পবিত্র করবেন না ওলাহম আদাবুল আলিম তাদের জন্য কঠিন আজাব আছে জেনে শুনে যারা এগুলো করে আখারা তাদের জন্য আজাব দুনিয়া তো আল্লাহ তালা তাদেরকে পবিত্রতা দেবেন না তাও বা করবেন না তারা এই অবস্থায় অপবিত্রতা নিয়েই মারা যাবে এখন কেউ বলবেন যে আল্লাহ তালা যদি কথা না বলেন আর না তাকে হিসাব নেবেন কেমন কথা বলার অর্থ হচ্ছে কথা বলার অর্থ হিসাব দাও এটাও আল্লাহ বলবেন না তাহলে তো গেল আল্লাহলা ওই হিসাব নেওয়ার কথা ঠিকই বলবেন কিন্তু যে রহমতের কথা যেমন মোমেনদের সঙ্গে আল্লাহ কথা বলবেন হিসাবের সময় কেমনি কথা বলবেন হিসাব তখন নেবেন যে বান্দা মোমেন অনেক তো ইস্তেকফার করেছে অনেক নেকি কাজ করেছে কিন্তু কিছু গুণা রয়ে গেছে মাফ হয় নাই এখনো তো আল্লাহ তালা কে দিন তার আমল আমা দেখাবেন দেখাই বলবে দেখো তুমি এটা এটা করেছিলা এটা এটা করেছিলা এটা এটা করেছিলা করেছিলা বান্দাব যে আল্লাহ আমি করে ফেলেছি তখন আল্লাহ তালা বলবেন যা আমি মাফ করে দিলাম এই যে আল্লাহ কথা বললেন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকালেন আল্লাহ কিন্তু কাফের কে আল্লাভ এটা করেছে কেন জবাব দাও সেটা বলবেন আর একটু রহমতের দৃষ্টিতে তাকাবেন না ওই কথা রহমতের দৃষ্টিতে তাকাবেন না তার মানে যদি কেউ কোন সময় কেউ অপরাধ করলে তার চেহারা দিকে তাকায় চেহারা দিকে তাকালে অনেক কি আসে দিলের মধ্যে দয়া আসে রহম আসে আল্লাহ তালা একটু তাকাবেন না যাতে করে কোনো রহমত তার প্রতি আল্লাহ গ্রহণ করবেন তাদের প্রতি না দৃষ্টিতে এই যে এইরকম লোকগুলো কারা কারা এটা তো হচ্ছে যারা হককে জেনে বুঝে দুশ্মনি করে বর্জন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের কথা আসলো কিন্তু কিছু কিছু হাদিসে আমরা দেখি অনেক সময় কিছু কিছু মুসলমানও এরকম কঠিন আজাবের সম্মুখীন হয়ে যাবে যে কেয়ামত উদ্দিন আল্লাহ তাদের দিকে রহমত না মাফ করে দেওয়ার জন্য কথাবার্তা বলবেন না তারা কারা কয়েকটি হাজি এসেছে একটা হচ্ছে সালাহিমিম আল্লাহ আজ আলিম যে তিন ধরনের লোক আছে কেয়ামত আল্লাহ তালা তাদের সঙ্গে কথা বলবেন না ওদের দিকে রহমতের দিকে তাকাবেন না আর তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য এরা তো ধ্বংস হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল সর্বহারা হয়ে গেল আদা রাসুল্লাহ তিনবার নবী করিম সাল্লাম বললেন এরা এদের প্রতি আল্লাহ এত এ তিন ধরনের লোকের প্রতি আল্লাহ এত কষ্ট এত গুসা হবেন এত হচ্ছে যে নি অনেক নিচে কাপড় দিয়ে গর্ব অহংকার সহকারে মাটির মধ্যে কাপড়কে টেনে নিয়ে যায় আর যে ব্যক্তি মিথ্যা কসম করে তার একটা মাল বিক্রি করে ধোকা দেওয়ার জন্য আল্লাহর কসম এই জিনিসটা খুব ভালো কিন্তু একেবারে ফলটি জিনিস এই ব্যক্তি আল্লাহর কসম করে লোকদেরকে ঠকা দিল প্রতারণা করল। আর আলমান্নান যে ব্যক্তি নিজে কাউকে উপকার করে তাকে সময় মতো খোঁটা দিয়ে সব শোধ করে ফেললো উপকার করল ঠিকই কিন্তু পরে খোঁটা দিয়ে তাকে অনেক কষ্ট দিয়ে ফেললো এই তিন ধরনের লোককে আমার হাজার ইমরুল কাইস নামে এক লোক ইমরুল কাইজ যে কবি সেই কবি না আরেক লোক ইমরুল কাইস এই লোকটি হাদামাউতের একটা লোকের সঙ্গে তার একটি জাগা নিয়ে একটা ভূখণ্ড নিয়ে একটা জমিন নিয়ে তাদের মধ্যে বিবাদ লাগলো বললো এই ব্যক্তি আমার জমিন দখল করে ভোগ দখল করছে এই ভোগ দখলের কাজ আমাদের দেশে কেমন চলে হা কত লোকের জমি যে কত লোকে দখল করলো আল্লাহ ভয় করে না তখন তিনি বললেন হাদর আমি তুমি তোমার বললাম দখল করেছে না সে বলে কোন কাগজপত্র তো নাই কিন্তু জমিনটা তো আমার ফ্ক কাইস কাইশ বি তখন তিনি বললেন যে তোমার তো দলিল নাই এখন আমি ওকে বলবো যে ভোগ দখল করছে সে কসম করে বলবে যে আল্লাহর কসম এই জমিনটা আমার সে যে ক্লেম করতেছে তার না এটা একটা শরীয়তের প্রিন্সিপাল কোন কেস যখন আসে তখন উসুল হল আল বাইন মুদাহী বলে ও আলামান আনকার যারা আলমোলামা আছেন ফেক পড়েছেন উসুল ফেক পড়েছেন তারা এই প্রিন্সিপালটা জানেন এই উসুল যে ব্যক্তি কোনো ক্লেম করে প্রমাণ আনার জন্য তার ক্লেম ক্লেইমের পক্ষে প্রমাণ আনার দায়িত্ব তার সাক্ষী নিয়ে আসবে এভিডেন্স নিয়ে আসবে কাগজপত্র নিয়ে আসবে আর যদি বলে যে আমার কাগজপত্র নাই আমি কিন্তু আসলে আমার তখন ইসলামিক শরিয়া তাকে যে ব্যক্তি দখল করছে তাকে বলবে তার বিবাদী তাকে বলবে তুমি কসম করি বলো এটা তোমার বুঝলেন বিচারের নিয়মটা এটা ইসলামিক স্বরিয়া কোর্টে এরকম বিচার এখন হাত আমি বললো তাকে কসম করার জন্য সুযোগ দিয়ে দিলেন আর আরদি এই কাবাকারের কসম আমার জমিন আজকে চলে যাবে করতে তা কতক্ষণ লাগবে এরকম লোক আসে না মিথ্যা কসম করে এত পাকা ভক্ত ভাবে কোন করে না ফাঁকা আল্লাহ নবী সাল্লাম যে ব্যক্তি কোন মুসলমানের বা কোন মানুষের জাগা সম্পত্তি বা মাল ও দৌলত কিছু দখল করে নেয় মিথ্যা কসমের মাধ্যমে সেই ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে যখন তার দেখা হবে কিয়ামতিন আল্লাহ তালা তার প্রতি প্রচন্ড গোসায় থাকবেন ওয়া তালা রসুল্লাহি সালা ইমান চুক্তি এবং কসমগুলোকে তারা দুনিয়ার অল্প মূল্যে বিক্রি করে দিল উল্টো করল তাহলে সেই ব্যক্তি এই রকমের শাস্তির সম্মুখীন হবে কে আমাদের দিন ফকআল ইমরুল কাইস মাদাক রসুল এখন ইমরুল কাইস এই খবর শুনে হাজিস শুনে কোরআনের আয়াত শুনে বেসারা দিলে ভয় এসে গেল যে ব্যক্তি এই কোরআনের আয়াত শুনে আর হাজির শুনে যদি তার এই দখল ছেড়ে দেয় ও মালিকানার দাবি পরিত্যাগ করে বাসে তার কোনো পুরস্কার আছে আল জন্না তিনি বলেন তার পুরস্কার হবে জন্নাত কলা ফাশাদ ইন্হা আপনি সাক্ষী থাকেন অনেক আগে থেকে এই ব্যাপার নিয়ে গন্ডগোল আছে আমি সব উড্র করলাম আমি আল্লাহর জন্য তাকে সব দিয়ে দিলাম কিচ্ছু চাই না আল্লাহর ভয় কাজ করেছে মাঝে মধ্যে আমার মনে চায় যে আমাদের দেশের লোকগুলো কি যে কোটির মধ্যে যত বাদী বিবাদী যায় তাদেরকে জমায়েত করে এই কথাগুলো একবার একটুখানি আধা ঘন্টা তাদেরকে বয়ান করে দিলে আল্লাহ তাহলে কে জানি মানুষের মধ্যে হেদায় দিতেন কিনা দুর্ভাগ্য আমাদের দেশের লোকগুলোর কিসমত এগুলো জোটে না সহজে কি পরিমান লোকে কেস এর পিছনে কোর্টের পিছনে ঘোরাঘুরি করে কিছু লোকের মাজলুম তার সম্পত্তি দখল হয়ে যাচ্ছে সেটা পাওয়ার জন্য আর কিছু লোক দখল করার জন্য তদবির চালাচ্ছে ঘুর দিচ্ছে ঘুর দিয়েতে এখন বিচারপতি কিন্তু অসুবিধা নেই কি এক জমানা আসলো এক সময় ছিল যে অন্তত কোর্ট কাছারিতে সম্মানিত বিচারকরা কিছু অন্তত ন্যায় বিচার করত সেটা উঠে গেল এই জমানায় কি দুর্ভাগ্য আরেকটি হাদিস এসেছে এই হাদিসটি এসেছে মুসাদ আহমদে এবং অন্যান্য আলী মানিক ততাহ ইমরি মুসলিম যে ব্যক্তি কোন মুসলমানের সম্পত্তিকে অন্যায়ভাবে দখল করল তেয়ামত উদ্দিন আল্লাহর সঙ্গে তার দেখা হবে আল্লাহ তালা তার প্রতি এই হাদিসে সম্পত্তি জোর দখল জবরদস্তি দখল করা এলাও করা হয় নাই। এখানে সমাজ যেহেতু মেজরিটি মুসলিম আর শেষের দিকে সবাই মুসলিম সেই জন্য এখানে এই মুসলিম কথাটা এসেছে কিন্তু আসলে হচ্ছে অন্যের কোন সম্পত্তি দখল করা ঠিক না। এই হাজিজ তখন বললেন কলা ফেজাল আশাহ আশা বললো আব্দুর রহমান আশা কাইস বলে যে আমার মধ্যে এই হাদিসটি ছিল আমাকে নিয়েই হাদিসটি কেমনি হাসান ফি ইয়াদিহি ফাজানি যে আমি আমার ভাতি যা তার সঙ্গে আমাদের একটা কুয়া একটা কূপ পানির কূপ এটা নিয়ে দুইজনের মধ্যে আমাদের বিবাদ চড়ছিল আসলে কুয়াটা ছিল আমার কিন্তু এটা তার দখলে ছিল সে আমাকে এটা ফেরত দিতে অস্বীকার করলো এটা কুয়া ওই আরব দেশের কুয়াগুলো কিন্তু আমাদের দেশের কুয়ার মতো ছোট না বিশাল কূপ করা লাগে অনেক বড় কারণ অনেক গভীরে যেতে হয় মরুভূমিতে পানি খুঁজতে হলে এবং অনেক বড় খুঁদার জন্য তখন তারা ছোট করে এত খুঁজতে ছিল না মানুষ নিজে মাটি মাটি কেটে উপর থেকে মাথায় করে নিয়ে তো এটা করতে হলে অনেক বড় লাগবে না এরকম করে ঘুরে ঘুরে এবং এইরকম কূপের মধ্যে নিচে নামা যায় এবং বনি ইসরায়েলের হাদিসের মধ্যে আছে না ওই যে বাল্টি ছিল না একটা তৃষ্ণার্ত লোক পানি খাওয়ার জন্য নিচে নেমে গিয়ে পানি খেয়ে আসলো নিজে নামার ব্যবস্থা ছিল তিনি বন্ধ হয়ে গেছে ওটা আর নাই যাই হোক তো এইরকম একটা কুয়া বড় কুয়া মানে অনেক দামি জিনিস না মরুভূমিতে এরকম বড় কুয়ার মালিক বিশাল সম্পত্তি এত বড় একটা সম্পত্তি আমার ভাদিদা আমার থেকে দখল করে নিল আমাকে ফেরত দেবে না আমি যখন ওনার কাছে গেলাম তিনি বলেন তুমি সাক্ষী নিয়ে আসো যা পারো তা না হলে আমি তাকে বলবো কসম করতে সে কসম করে বলবে তোমার কুয়া না তার কুয়া সে যদি কসম করে ফেলে আমি তাকে দিয়ে দেব আগে দলিল আগে কসম না এই লোক দলিল আনবে প্রমাণ দেবে তাহলেই দলিল মানে প্রমাণ এটা কার আমাদের জমির দলিল আছে তাই না জায়গা জমির দলিল থাকে দলিল শব্দ অর্থ কি এভিডেন্স প্রমাণ তো তুমি যদি প্রমাণ না আনতে পারো তাহলে শরীরের প্রিন্সিপাল হচ্ছে বিবাদীকে কসম করতে বলব সে কসম করে বলবে যে এটা আমার জমিন তার না আমার কুয়া তার না কলা কুল্তি ইয়ারাসুল্লাহ মালি বাইয় না ইয়ারসুল্লাহ আমাদের এরকম কোন প্রমাণ তো নাই আমার বিবাদী ভালো মানুষ না মোটেই মিথ্যা কসম করতে তার কোন সময় লাগবে না ফলি সাল আলী আমসলিম বিবাহী হাকতিন তখন তিনি করে কোনো কেমতের দিন আল্লাহর সঙ্গে এরপরে এই আয়াতিল আমরা এখন করছি চার নম্বর হাদিসেবেন আনাস পিতা থেকে বর্ণনা করেন লোকগুলো এক নম্বর যে ব্যক্তি পিতা মাতা কে ত্যাগ করে ফেললো তাদেরকে অবহেলায় করে ফেলে ছুড়ে দিল হ্যাঁ তাদের থেকে তার মুখ ফিরিয়ে নিলো খোঁজ খবর মোটেই রাখে না এই লোক দুই নম্বর এমন পিতা মাতাও যদি থাকে তার ছেলে সন্তানকে আবন্ডন করল ছেলে সন্তানকে কোন লালন পালন করা দায়িত্ব পালন করলো না তাদেরকে গরু ছাগল মতো বানিয়ে ফেললো তাদের প্রতি দায়িত্ব পালন করল না এরকম পিতা মাতাও অথবা নিজের সন্তানের সম্পর্ক ছিন্ন করে ফেলল ত্যায করে দিল ওরাজুল আন আমা আলৈহি কৌমন কাফারী আমাতাহুম ও তাবার আর তিন নম্বর হচ্ছে যে কিছু লোক যাদেরকে অন্যরা এহসান করেছে তাকে অনেক উপকার করেছে তার দুর্পদে অনেক সাহায্য করেছে এখন সেই বিপদকে রেউর পরে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় কথা বল তুমি কে তাদের থেকে কোন সম্পর্ক রাখে না তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এই লোকগুলো প্রচন্ডে দেখা গেল যে সন্তানকে গেল্যাগ করলে তাদের মুশকিল আছে কেউ হতে বলবে যে পিতা সন্তান এত খারাপ ব্যবহার করছে ত্যায্যপুত্র না করে কি করব। জাস্তি পাই না সে যে গুণা করে থাকে আপনার সঙ্গে বেয়া দাবি করে থাকে আল্লাহর কাছে সে ধরা খাবে কিন্তু আপনি ত্যাজ্যপুত্র করবেন না সম্পত্তি থেকে মাহরুম করবেন না যতক্ষণ না করে যদি হয়ে যায় হিন্দু হয়ে যায় তার আগে না আর পিতা মাতাকে যদি এরকম করে কেউ করে বর্জন করে পরিত্যাগ করে আর জীবনে খোঁজখবর রাখে না সর্বনাশ আল্লাহ তার প্রতি প্রচন্ড আর আগের হাদিসে ছিল যে ব্যক্তি মানুষকে বিপদ থেকে উদ্ধার করে সাহায্য করে পরে খোঁটা দেয় তার প্রতি আল্লাহ গুসা এখন বলা হচ্ছে যে ব্যক্তি এহসান নিয়েছে উপকার নিয়েছে পরে অস্বীকার করে ভুলে যায় অকৃতজ্ঞতা প্রকাশ করে তাকে মনে হয় আর চেনে না সেই ব্যক্তিকে প্রতিও আল্লাহ তালা নাকশ এবং প্রচন্ড গুসা ওই ব্যক্তি বাজারে কোন জিনিস বিক্রি করতে গেল গিয়ে একটা তেমন দামি কোন জিনিস নয় তেমন মূল্যবান জিনিস নয় বা ফলটি কোন জিনিস কোনো ত্রুটিযুক্ত কোনো জিনিসকে বিক্রি করার জন্য খুব ফজিলত বর্ণনা করছে আর ফজিলত বলতে গিয়ে আল্লাহর কসম করছে এত ভালো জিনিস কোন ত্রুটি নাই খুব ক্লাস কোনোয়ালিটি এবং এতে করে কোন মুসলমানকে ধোকার মধ্যে ফেলে দেয় হ্যাঁ তার প্রতি কি হয় ইন্দিনে ইস্তারুনিল আয়াত পড়লেন তাদের প্রতি আল্লাহ তালা প্রচন্ড গুসা মুম কথা তিন ধরনের লোক আল্লাহ তালা তাদের প্রতি কেয়ামতের দিন তাকাবেন না কথা বলবেন না পবিত্র করবেন না তাদের জন্য কঠিন আজাম এক নম্বর হচ্ছে এক ব্যক্তি মুসাফির আরেক ব্যক্তিও মুসাফির এক বেচার পানি শেষ হয়ে গেছে খাবার পানি নাই বড় আরেক বেচার কাছে পানি পানি আছে। এর কাছে একটা সে নাই। তার প্রতি আল্লাহ এরকম কস দুই নম্বর হচ্ছেন যে ব্যক্তি মিথ্যা কসম করে আশরণ নামাদের পরে জলদু করে বিক্রি করার জন্য মিথ্যা কসম করে পচা মাল বিক্রি করে গেল শিকার হয়ে যায় লাস্ট ওয়ান হচ্ছে রাজুন্নিয়া ইহু যে ব্যক্তি কোনো ইসলামী রাষ্ট্রের খলিফার শপথ করলো খেলাফাতের এখন যদি খলিফা তার কিছু দেয় তাহলে ঠিকঠাক মতো পালন করে আর যদি না দেয় তার বিরুদ্ধে উল্টে যায় তার কোনো চুক্তি বা তার কোনো এগ্রিমেন্ট রক্ষা করে না তাহলে এই ব্যক্তি ব্যক্তিকেও আল্লাহ তালা কেমতের দিন ধরে ফেলবেন তার প্রতি নাকশ হয়ে যাবেন এভাবে করে আল্লাহ তালার এই আজাবের শিকার শুধু আহলে কিতাবের ওই হক গোপনকারী লোকেরাই আল্লাহ তালার কষ্টের এবং গোসার শিকার হবেন না অনেক মুসলমানও আল্লাহ তালা গোসার শিকার হয়ে যাবেন আমরা যারা মুসলমান আছি আমাদের সমাজে এরকম মিথ্যা ব্যবসায়ী এরকম মিথ্যা সাক্ষী দেনেওয়ালা মিথ্যা দাবি করেওয়ালা এরকম উপকারীর উপকারকে অস্বীকার করেনা আবার উপকার করে খোটা দেনেওয়ালা কোনটার অভাব আছে বলেন সবগুলোই আছে তাহলে আমাদের নিজেদের মধ্যে কোন এরকম ত্রুটি থাকলে আমরা আল্লাহ কাছে তবাই সেক ফার করি